স্মিল হির রোহ্ম নিহ ইহী এৌমএিদন অলি পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহর নামে শুরু আমি নুভকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি এ কথা বলে তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক কর তাদের প্রতি মর্মন্তুত শাস্তি আসার আগে সে বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় কর এবং আমার আনুগত্য করুম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 ততবারেই তারা কানে অঙ্গুলি দিয়েছে মুখ মন্ডল বস্ত্রাবিত করেছে জেদ করেছে এবং খুব অত্ত প্রদর্শন করেছে ইন্দোম জিহ রেহম এস তুলে হুম ঈশ্বর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 তোমাদের কি হলো যে তোমরা خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ না অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন وَجَعَلَ সৃষ্টি করেছেন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 আল্লাহ তোমাদেরকে মৃত্তিকা থেকে উদ্গত করেছেন অতঃপর তাতে ফিরিয়ে নেবেন এবং আবার পুনরুদ্ধিত করবেন আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে নুহ বলল হে আমার পালন কর্তা আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে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 তারা বলছে তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নাসরকে অথচ এরা অনেককে পথভ্রষ্ট করেছে অতএব আপনি জালিমদের পথভ্রষ্টতাই বাড়িয়ে দিন তাদের গোনাসময়ের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে অতপর দাখিল করা হয়েছে জাহান নামে অতপর তারা আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি নু আরো বলল হে আমার পালন কর্তা আপনি পৃথিবীতে কোনো কাফির গৃহবাসীকে রেহাই দেবেন না যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম থাকবে কেবল পাপাচারি কা আমার পালন আপনি আমাকে আমার পিতা মাতাকে जरा मुमिन हो गृह प्रवेश कर मुमिन पुरुष और मुमिन नारी क्षमा कर जालीम केवल ध्वसई बृद्धि कर